الحمد لله وحدا والصلاة والسلام على من لا نبي بعدا أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة ওকালা محترم قابل احترام حضرات علماء کرام উপস্থিতার ইসলাম আল্লাহ তাবার কুতালার অসংখ্য গণিত দয়া এবং মেহরবানি যিনি এই সমাজের अगणित मानुष्ठ संक्षिप्त समय सामने বাঙ্গা ছোড়া এলোমেলু কয়েকটি কথাবার্তা বলবো। আমার কথা আমার বাসা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারাও আমার সাথে কিছু বলবেন রাজি না আমরা যারা এখানে বসেছি সকলেই জান্নাতে যাইতে চাই সবাই জান্নাতে যাইতে চাই আমরা সবাই জান্নাতের প্যাসেঞ্জার ঠিক কিনা এক হিসাবে আমরা জান্নাতের ওয়ারের সূত্রে মালিক জান্নাতের আমরা ওয়ারের সূত্রে মালিক আমাদের বাবার নাম আদম আমরা সবাই আদম সন্তান তো আদম আলাহ ইসালামের বাড়ি ছিল কোথায় বাফের বাড়ি কোথায় জানেন না आदमे कई आदमेगा सन्तान बाड़ी कड़ी जो फटिक सर सेलर बाड़ी की कथा आपनार एकमत आदम आलहतम सूत्रे मालिक बुजे आता ग्रामे एक मानुष जखन खूब बय वृद्ध हो जाए रुगे सूगे जख का तक देखी बाड़ी दलिल जगा जमी दलिल दुकान पटेर दलिल जत कागज पत्र जो डकुमेंट ये सब किस आईना बड़ सेलर का बुझाइ बा तुम्हें बड़ सतान কাগজপত্র সব তোমার কাছে বুঝাই দিয়ে গেলাম তুমি কিন্তু তোমার অন্যান্য না। আপনারা ঘুমাইতেছেন নাকি কথা কি বুঝতেছে না মা তাহলে একবারই বলছি একটু হা না কিছু করেন এই সিস্টেম কি আপনাদের দেশে আছে হজরত আদম সালাতু সালাম জান্নাতের মালিক আন্ত আদম জান্নাতটা তোমার জন্য বাড়ি বানায় দিলাম মুস্কুন জান্নাত তোমার জন্য বাড়ি বানায় দিলাম তুমি তোমার বেগম সব্রীণিয়া জান্নাতে থাকো आदम आलम तमाम जो तो शंतान आगमन कर बड़ सन्तान हलन नबी मुहम्मद मना जी आद्वार। সকলের সকলের মধ্যে জাম্নাতের নকশা জাম্নাতের ডকুমেন্টস জাম্নাতের সমতীয় সমস্ত কাগজ যাবতীয় সব কিছু হজরত আদম আলাহি সালাম बड़ सेलर का सबकुर जीवित थकते ही खूब सन््रास सन्सी রাস্তাঘাটে সাদাবাজি করে মানুষের ফকেট মারে লোকজনের সঙ্গে মারামারি করে এই কারণে বাবার মান সম্মান আর জাগাত নাই ছেলেটারে অনেক চেষ্টা করে লাইনে আনতে পারে নাই শেষ পর্যন্ত বিরক্ত হইয়া অতিষ্ঠ হইয়া ছেলে করে দিছে ধৈর্যভত্তরে আপনাদের দেশে কি ক তির্যপত্র আপনারা বুঝেন তো হ্যাঁ ছেলেও কোনোদিন বাবাকে বাবা বুইলা দাবি করতে পারবে না বাবাও না। পাঁচ ছেলের মধ্যে এক ছেলে তীর্যপুত্র হয়ে গেছে সার ছেলে বাইসা আছে। এখন বাবা ওয়ারের সূত্রে যে সম্পদের মালিক যেই ছেলে তির্য হয়ে গেছে এই ছেলে কি দাবি করতে পারবে অন্য ছেলেরা তো দেবে মুসলমান তির্য হয়ে গেলে যেমন বাবার সম্পদের মালিক হয় না নবীর উন্মতের খাতায় নাম লেখাইতে না পারলে नबिर सम जम्नाते क्या नबिर सम्पर्क थकले ठिकाना कोई নবী যদি মদিনার থেকে ডাক দিয়ে বলে আমার উন্মত না কথা উথায় এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই নবী তো শুধু রবিউল আব্বালের জন্যই আসছে গতকাল আমি চট্টগ্রামে হম এক জায়গায় জুমার নামাজ পড়াইছি মসজিদের আশেপাশে বহু সংখ্যক লোক আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই নবীর মিলাদ দেওয়া মিলাদ বর্ণনা করা মিলাদ পড়া श्वास करोधी ना किन हजूर अपना मिला मिलद ना हो पक्षे पक्षे कम करवाद मिलद कायम करवा जुमर नाम दिया মিলাদবা ফরস বাদ দিয়া মিলাদ হলো ফরজ, এবার নফল এটা না ফরজের খবর নাই তাহার নামাজ ফর খুব সবাবের কাম আপনারা কি কম হ্যাঁ এই সমস্ত বুজুর্গ ব্যক্তিরা আল্লাহর অলির খাতায় নাম লেখাইছে তাহাজ না না ফাইরা হ্যাঁ তাহাজ না পড়লে কেউ বুজুর্গ হইতে পারে না তাহাজ না ভরলে কেউ আল্লাহলি হইতে পারে না আজকাল তো বেশ দুই রে ফিরা যায় সলার শট পিন হ্যাঁ বলে বরফির লাল সালু কাপড় লাগাইছে হিদ বরফির জীবনে গুসুল করে না হিদ বরফির মাথার মধ্যে জড়া রাখছে হিদ বরফির কাপড় সাপড় খুললে বলে বড় ভিড় বুঝলাম না কিছু না পড়লে না কানলে পীর হওয়া যায় না বড় সবের কাম আজকের ওয়াজে শুনে গেছেন শুন্য ওই নামাজের ভরেই বেগম রে ডাক বেগম আমার তাড়াতাড়ি খাওয়াই ফেলাও হুজুরের কাছে ওয়াশ নিয়ে এসি রাত্রে উঠতে মাগরিবের পরছে রাত্রে একটা উঠতে উজু টুজু কইরা তাহাজ পড়তে শুরু করছে সাড়ে তিনটা পর্যন্ত তাহাজ পড়ছে ফইরাই এর পরে বেগম রে ডাক দেখ বেগম তাহাজ পড়ছি আজকে রাত্রে ডাক এবার আপনারা ফতোয়া দেন কয়টা ছ কেন তাহ পরে নাই করে তুমি বিছানার মধ্যে শুয়ে গেছ ফজরের নামাজ পড়তে পারে ঘুমাই থাকলে নফল নামাজের সাব আর ফরজবাদ দিয়ে তাহায সার রাত্র পরলে কয়টা বাজার। সালাক আছি না আপনাদের দেশে এক দোকানের সামনে যাই দাঁড়া বাবা আমার মা খুব অসুস্থ কমলা খাইতে পেয়েছে বাবা তুমি যে সকাল বেলা দোকানটা খুলছ ওই জন্য তোমার ধন্যবাদ জানাই তো তোমার কাছ থেকে আমি বেশি না কমলা একটা বা দুইটা চলে একটা দুইটা তিনটা করে কমলা বিক্রি হয় না দেখাব আমি গরিব মানুষ আমার মা কমলা খাইতে মা অসুস্থ তোমার জন্য দোয়া করব। কমলা এক আমার দেবো চল্লিশ টাকা কত চল্লিশবার তোমার কাছে আমি কমলা পঞ্চাশ টাকার এক পয়সা করতে পারবো না তার কারণ হলো কয়েকটা প্রবলেম। কি অসুবিধা বলে অসুবিধা এক নম্বর হইলো আমরা কমলা ব্যবসায়ীরা মিটিং করে সিদ্ধান্ত করেছি কমলা পঞ্চাশ টাকার কমে কেউ বিক্রি করতে পারবে না এখন আমি যদি বিক্রি করি চল্লিশ টাকা তেলে ওরা তো আবার হতেই লিব দুই নম্বরটা হইল এখন সকালবেলা তুমি আমার বনির কাস্টমার বনি বুঝেন তো প্রথম কাস্টমার এখন যদি আমি তোমার কাছে কমে বিক্রি করি সারাদিনই আমার যাত্রা খারাপ তিন নম্বর হইল তোমার যদি আমি সাইরা দেই তাইলো কিন্তু বিপদ কারণ বনির কাস্টমার সাইরা দিলে সারা সারাদিনই যাত্রা খারাপ হয় এখন আমি একটা কথা বলি বাবা শোনো কমলার দাম কিন্তু একটা কমলা ফাও দিয়ে দিমু। মুখ আপনারা বোধহয় আমার বাসা বুঝেন নাই ফাও বুঝেন তো ফাও ফিরি ফিরি এবার বুঝছেন তো একটা কমলা কমলাও এবার আপনারা বলেন ফিরি ফাইব না কাছে কিছু থাকলে হিটা ফাইবো কথা যেমন বুঝেন নাই বুঝছেন কিছু হ্যাঁ যারা বুঝেন না বুঝলে পরে চিন্তা করে করে পরিষ্কার শুকনার গেছে ওয়াস শুনতে আজকের মাফিলে এক খুজুরে ওয়াজ করছে পাগরি মাথায় বাইন্দা নামাজ পড়লে এক রাকাতে ২৭ রাখাতে সব গেছে নামাজ পড়ত আর মাহফিল থেকে নিয়ত করে গেছে এত বড় সোয়াবি বান্ধে দাঁড়াইছে হঠাৎ করে হুজুর কাছে ওয়াশ শুন এলাম পাগরি মাথায় বান্ধে ওয়াশ করলে ও মানে নামাজ পড়লে এক সাথে শাকাতের সোয়াব আহা পাগরি তো কিনছি না এত বড় সোয়াব সারি কেমনে। এখন হ্যাঁ না দেখে লুঙ্গি ডা কি ঠান্দা লুঙ্গি খুলিবানিবান্ধা সুন্নত ফাঁকরিবান্ধা কি সুন্নত এবার সুন্নত মাথায় বানছে দা। আল্লাহ নবীর আগমনের স্লোগান দেওয়া আল্লাহর নবীর মিলাদ পড়া মিলাদ কায় রসুলের জন্ম বৃত্তান্ত বর্ণনা করা নফল ফরজ বাদ দিয়া যারা নফল করে লুঙ্গি খুল্লা মাথায় পাগরি বান্ধে নবী সালামের পুরা জীবনটা তিন বাঘে বিভক্ত তিন বাঘ বলাগুরা মনে রাখেন কিন্তু মিলাদের বিরোধী না মিলাদবী নবী কয়টা কয়েডা মিলাদবী নবী। মিলাদ শব্দের অর্থ হইল জন্ম মিলাদ শব্দের অর্থ জন্ম আমরা যেমন মাতৃ গর্বত থেকে জন্মগ্রহণ করেছি আমাদের নবীও মাতৃ গর্বত থেকে জন্মগ্রহণ করেছেন ঠিক নামে ঠিক ঠিক নামে ঠিক আমার জীবন দুইটা হাত নবীর দুইটা হাত আজকে আমাদের বাংলাদেশে যারা জুষ্টি জুলুস বের করে मिल्दीबी शबादी पागल हो जाए रविवाल जरा विश्वनबी आगमान दोलामी मद्रासा वालारा नानुपुर वालारा बर्तमान पृथ्वी प्रायकता पृथ्वी घुरा फेरा कर स्टेट नई जेखने चक्कर देर एम देश नई घुराफे वास्तव में जी बुझते पे बर्तमान पृथ्वी जमीन ऊपर सत्यारा आशे अल्लाह नबीर सत्यार मर्जा दें वाला আল্লা নবী যে স্টেজের যে মুখামের যে স্তরের সেই স্তরে রেখে রাসুলকে ভালোবাসার কোন প্ল্যাটফর্ম কোন ব্যক্তি যদি থাকে সেই প্ল্যাটফর্মের নাম উলামায়ের উলামায়ে দৌবন তারা নবী যেই মোকামের সেই মুকামেরাই কে ভালোবাসে কথা কয় না ঠিকা মার ইজত একরকমের ইজত আর এক রকম বাসা বুঝেন না বুঝেন আপনাদের কিছু লুকরে ব্রাহ্মণবাড়িয়া সিলেট ময়মনসিং কমিল্লা নোয়াখালী গাজীপুর ঢাকা এই সমস্ত এলাকায় নেওয়া দরকার ওই সমস্ত স্ট্রং আমাদের এখানকার চিটা মাইকও বালো না আর শ্রোতা ও কথা বলানো যায় না মনে হয় যে সব মরা এই আমরা এখানে আসলে ওয়াজ আমাদের ভিতর আসতে খুব কষ্ট নবী মোহাম্মালামকে আমরা ভালোবাসি কেমন ভালোবাসি আমার কাছে আমার বইনের যে মহব্বত স্ত্রীর মহব্বত কি বইনের মতো বইনের মোহব্বত একরকম স্ত্রীরটা একরকম মার মহব্বত একরকম আর মেয়ের মোহব্বত আর একরকম দেখি দেখে নাকি সব একরকম এবার কোন ব্যক্তি যদি বেগম খুব বেশি ভালোবাসতে হবে আমার নবী বলেছেন এখন বেগম রে ভালোবাসতে যায় যদি কোনো ব্যক্তি রাতের অন্ধকারে ভালোবাসি বেগমের ইজত বাড়ল তো জি বেগম কি করবে ঠিক না বেগম তো জিব্বাই কামড় দিছে লাই আর ওই যে রাত্রে বেলা যে কইছে ঘরের কিনার দিয়ে কোন একজন লোক যাইতেছিল হের দিক কেউ খিরে। ভালোবাসা আমাদের মধ্যে আছে আমরা আল্লাহর নবী যে স্টেজের সেই স্টেজের রাইখা আল্লাহর নবী কে ভালোবাসি আল্লাহর নবীকে আমরা এই লোকেরা যারা আমাদেরকে কথা কথায় গালি দেয় যারা আমরা নাকি নবীকে আমাদের মতো মানুষই মনে করি এরা নবীরে মানুষ মনে করে না আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আদম থেকে আল্লাহর নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন এই নবীদের মধ্যে পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবী মানুষ সমস্ত নবী মানুষ নবী মানুষ আমরা রসুলকে धारण मानसिमा शुने मध्य नवीय एक मानस कानूषना कथार भारत बुझे हाथ दुईटा क्या হুজুরের কয়টা মুসলমানেরা আব্দুল কাদের জিলানি ময়নুদ্দিন চিস্তি খাজা নজামুদ্দিন আউলিয়া সোহল সাহাবেক একরাম আদম থেকে নিয়ে শুরু করে আমি আপনার পেটে খিদা লাগলে কষ্ট হয় নবীরও পেটে খিদা লাগলে কষ্ট হয় আমারও স্বাস্থ্য ঠিক রাখার জন্য খাওয়া লাগে নবীরও খানা খাইতে হইতো আমারও ঘুমাইতে হয় নবীরও ঘুমাইতে হইতো আমারও প্রস্রাব পায়খানা করা লাগে নবীর প্রস্রাব পায়খানা করতে হইত আমারও অসুস্থ হয় ঔষধ ব্যবহার করা লাগে সন্তান এই দিক থেকে নবী আমাদের মধ্য থেকে একজন আমাদের মধ্য থেকে একজন কিন্তু আমাদের মত আমাদের মত মানুষ নয় নবী কি মিলাদ রে আগে জায়গা পরে সিরাত অন্যান্য হুজুররা আছে ওনারা সিরাত কবি আমি মিলাত ফিরে যাইয়া রবি ভালো মাস কমনি আমাদের স্ত্রী আমাদের দেশের মায়েরা যখন সন্তান সম্ভব হয় তাদের পেটে যখন সন্তান ধারণ করে তখন তারা খুব কষ্টের ভিতরে তাকে ঠিক না সপ্তাহ সপ্তাহ ডাক্তারি চাকি না ডাক্তার সাহেবের কাছে যাওয়ার পরে ডাক্তার মা আমেনা বলেন আমি আমার মুহাম্মদকে পেটে ধারণ করা অবস্থায় অন্য মেয়েদের জীবন কষ্ট হয় আমি মুহাম্মদকে পেটে ধারণ করা অবস্থায় কোনো কষ্ট হয় না আমাদের মধ্য থেকে মানুষ আমাদের মত আমার বাড়ির আমারও মেয়েদের ঘরে সন্তান আদি হয়েছে আমার মেয়ের পেটে যখন বাচ্চা তখন মেয়ে আমাকে ফোন করে কেদে কেদে চোখের পানি সেরে বলে আব্বা দোয়া কইরেন मृत्यू मैं स्त्री डाक संसार करता कतो दुबिया दि जानि जीवित बै कि ডেলিভারি হয় না সিজারে করাইবার জন্য ডাক্তারের কাছে নেওয়া লাগে তাইলে বোঝা গেল ডেলিভারির কষ্ট সব বড় কষ্ট এই রাব্বুল আলমিন শাহাদ মর্যাদা দান করেন ঠিক না এবার আল্লাহরের নবীও জন্মগ্রহণ করেছেন আমরাও জন্মগ্রহণ করেছি তাম পৃথিবীর সমস্ত মানুষ জন্মের সময় মার কষ্ট হয়েছে এবার ডেলিভারির সময় কষ্ট হয় নাই সেটা পালনীয় করণীয় কি আছে আবার মায়ের পেটে যাইয়া মাকে কষ্ট না দিয়া ডেলিভারি হইয়া আসেন পারবেন পারবেন তাইলে বোঝা গেল এটা নবীর আমি আপনাদের সামনে করব সবগুলি নবীর জন্য নবতির দলিল নবীর ফজিলতে পারবে উম্মতের জন্য শরীয়তের কিছু নাই ঠিক কিনা আমরা যখন মাতৃগর থেকে কি ডাক্তারের কাছে গেলে ডাক্তার পেটের মধ্যে হাত দিয়া অথবা যন্ত্রপাতি দিয়া পরীক্ষা করে রাখো আরো সময় লাগবে এখনো বাচ্চাটা বা নাই পজিশন ঠিক হয় নাই পজিশন ঠিক নি। আপনি অবস্থায় আগমন করেছেন ঠিক না ঠিক আবার নবী যখন জন্মগ্রহণ করে মাতৃগর্ভত থেকে রাসুল পৃথিবীতে আগমন করেছেন শেষ দ্বারত অবস্থায় পৃথিবীতে আগমন করেছেন আমরাও আগমন করেছি আমরাও মানুষের আসলো মানুষ শুই নেন ভালো করে रसुल पृथ्वी जखे आगमन कर रसुलसें सम्राटर अग्निकुण्ड सब्जिकुण्ड चुप चुप चुप नबी पृथ्वी पारस्य सम्राट हजार बच्चर अग्निकुण्ड निबे गेस हाफेज जकिर सहेब जख जन्म ग्रहण कर তখন গড়ের একটা মোমবাতি নিবা গেছিল গোটা পৃথিবীর কোন অলি আবদাল গাউস কুতুবের জন্মে কোন মোমবাতি কোন বাল কোন কফি নিপজে আর নবী মানুষ আমরাও মানুষ সাথে সাথে রোমান সম্রাটের রাজপ্রসাদের ১৪টা গম্বোজ ব্যঙ্গে চরমার হয়ে গেছে মুফতি সাহেব যখন জন্মগ্রহণ করে একটা আম গাছের ডালা তাম পৃথিবীর মানুষের যদি মিলাদের বর্ণনা করে এই মিলাদের এ দ্বারা নকলের সোয়া পাওয়া যাবে ফরস আদায় করার কোনো বিষয় নাই আছে কন পারিস্য সম্রাটের আগুন নিভা গেছে রোমান সম্রাটের রাজপ্রসাদা ফিরে গেছে এর মধ্যে নামাজ আছে কয়েক তো আছে কিছু কিচ্ছু নাই এই জন্য তারা সবিদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ কালকে জুসনে জুলুসের ভিতর দিয়ে আইসি বা সব তুতা কোন জায়গায় আচ্ছা তুমরা আমরা ঠেল্লা কই দিতে চাও আসমানের রূপে জাননাতে আচ্ছা ঠিক আছে মাদ্রাসা আমাদের। আমাদের সবকিছু আমাদের ইহাবি ওহাবি এইখানে আছি ওখানেও থাকবো বিশ্বাস হয় না আপনাদের হ্যাঁ তোমরা শুধু রবিউলা মাসে আছো বালাভিজ বাজারে জিলাভির দাম বাড়াইবার তালে আমরা শুধু রবি মাসে নাই আমরা ভালো করে শোনেন আমরা মিষ্টি খাওয়ার শুধু পালন করি না রক্ত দেওয়ার করি তো যখন প্রয়োজন হয় মুসলমানেরা रक्तमीला मुसलमाना फतुआर बिुदे हाईकोर्ट সই জন শহীদ করেছি। আল্লাহর নবী কে ব্যবহার করা হয়েছে রবি ও সানিতে নাই তোমরা তা হোক তোমরা কই তাহ আল্লাহ নবী নাটকের মাধ্যমে আমেরিকাতে ব্যঙ্গ করা হয়েছে রাজপথে বাড়ি সালান দিয়েও পাওয়া যায় নাই তো প্রতিবাদ করেছি তো আমরাই করেছি তোমরা কোনদিন করছর এখন কাদিয়ানিদের মোকাবেলা কে করে আসবে মৃত্যু পর্যন্ত মোকাবেলা করার জন্যে আমরাই প্রস্তুত হাত উঁচু করে বলেন রাজি হাসান মিলাদের দ্বারা নবুতির দলিল পাওয়া যায় উম্মতের জন্য শরীয়তের কোন দলিল নাই আছে কোন দলিল আছে কোন দলিল এবার নবী সাল্লাম আমাদের মতো মানুষ নয় আমাদের মধ্য থেকে আমাদের জীবন গোসল করা লাগে আমাদের জীবন প্রস্তাব পায়খানা করা লাগে আমরা জীবন মাতৃ গর্ভত থেকে আগমন করেছি আমার জীবন বাপ আছে আমার জীবন মা আছে আমার জীবন চাষা চাষী আছে আমার জীবন গোষ্ঠী আছে নবীরও সবকিছু ছিল নবী আমাদের মধ্য থেকে আমরা যেমন মানুষ আমাদের মধ্য থেকে তিনিও একজন মানুষ কিন্তু আমাদের মত আমাদের মত মানুষ নয় এখন আমি যে আপনাদের সামনে কথা বলতেছি আমার মুখের থেকে কিছু তুথু বের হচ্ছে এই তুথুটার জন্যে আমার কাছে কেউ বসতে চাবে না যদি সে জানে যে তুতো যাইয়া তার উপরে পড়বে সে মনে করে আমার তোতু যদি তার শরীরে লাগে তাইলে আমার শরীরে কোনো রোগ থাকলে এই রোগটা তার শরীরে চলে যাবে ঠিক না ভেবে ঠিক ঠিক কিন্তু আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমাদের মধ্য থেকে একজন মানুষ এই জন্য টুথু রসুলের মুখেও টুথু ছিল কিন্তু আমাদের মতও মানুষ নয় এটার প্রমাণ হল আল্লাহর নবীর মুখের টুথুতে সমস্ত রোগের ঔষধ আল্লাহ পা দিয়েছিল ব্যাস কম আছে না নাই আমার শরীর থেকে এখন যে আমি কথা বলতেছি আমার শরীর থেকে গাম বের হচ্ছে একটু পরে আমার শরীর থেকে দুর্গন্ধ হবে আমি যখন মানুষের কাছে বসব তখন ওই মানুষটা আমার কাছে বসতে চাবে না বসলেও কারণ আমার শরীর থেকে গামের দুর্গন্ধ বের হয় আমার জামা কাপড় দুর্গন্ধ হয়ে যায় আমি গামলে আপনি গামলে হুজুর গামলে সকলি গামলে গামের দুর্গন্ধ বেরো হয় আমার শরীর থেকে গাম বেরো হয় দুর্গন্ধ আপনার শরীর থেকে গাম বেরো হয় দুর্গন্ধ তাম পৃথিবীর মানুষের শরীরের গাম দুর্গন্ধ আর নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ ছিল এই জন্যে আমি জীবন গামী রাসুলো গানত বেসকটা হইল আমাদের মতো মানুষ নয় সেটার প্রমাণ হইল আমার আমার গামে দুর্গন্ধ করে নবীর গাম মেশকে আমর চাইতে বেশি সুগন্ধি আমি যদি এখন এই হুজুরের লগে কথা আর কথা কইবার সময় যদি লারা দেই। এই হুজুরের বক্তরা এর সঙ্গে সাহস কম না হাত ঠিক কিনা ঠিক না বে ঠিক আপনারা বাজারে বন্দরে যাইয়া দেখেন কোনো ব্যক্তির লোক যদি কেউ ঝগড়া লাগে আর লারা দেয়া যদি কথা ক হাতটা লারা দেশ আমার সামনে আমি হাত লড়া দিলে মারামারি সৃষ্টি হয় আর আমার নবী হাত লড়া দিছে আকাশের চার দুই টুকরা হয়ে গেছে বেশ আছে না নাই আরো জোরে বেশ কম আছে না নাই আমি হাত লড়া দিলে আঙ্গুল লড়া দিছে আবু জহেলের মুদের ভিতরের পাথর কালিমা পড়তে শুরু করছে বেশ কম আছে না না মানুষ কিন্তু আমাদের মত মানুষ নয় উনিও মানুষ আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মত সাধারণ আল্লাহ নবী গুমাইছে গুম থেকে উইটা মসজিদে নবীতে যাইয়া হুজুর নামাজ পড়াইছে ইমামতি করেছেন ফিরা যখন নামাজের পরে গড়ে আসছে নবী সিদ্দিক না আমার এখনো মনে আছে আমি ঘুমাই নাই তাইলে হজরত আয়েশা বলে হুজুর এটা যদি মনে থাইকা থাকে তাইলে দুই নম্বর আরেকটা কাণ্ড হইছে বলে কি কাণ্ড বলে কাণ্ডটা হইল আপনি যে মসজিদে যাই নামাজ পড়াইছেন উজু করেন নাই মনে হয় আপনি আল্লাহ হয়েছে আপনি ঘুমাইছেন যে বলছেন আর না হইলে হুকুম পাল্টাইছে আল্লাহর নবী কো একটাও হয় নাই তাইলে হজরত আয়েশা তাইলে নামাজ পড়াইলেন কি কইরা। আমরা তো জানি আপনি শিখাইছেন ঘুমাইলে উজু বাঙ্গে আল্লাহরে নবী ডাক দিয়ে মাসলা কে বুঝাইবার জন্য আমি এই কাস্টা করেছি পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে তারা সবাই যদি আমি নবী ঘুমাইলে উজু বাঙ্গে না উজু তার কারণটা কি তোমরা ঘুমাও আমিও ঘুমাই তোমাদের মধ্য থেকে একজন মানুষ কিন্তু তোমরা যখন গুমাও তোমাদের অন্তরাই আমি নবী যখন আমি নবী না উজু বাঙ্গে বেশ কম আছে তো আমাদের আমাদের মধ্য থেকে একজন মানুষ কিন্তু আমাদের মধ্যে নবীর মধ্যে বেশ কম আর বেশ কম আছে না নাই আমরা আমাদের হাফেজ জাকের সাহেব ও ঘুমাই উনি যখন ঘুমাই ওনার হাফেজ গিরিও কিন্তু ঘুমাই ঘুমাই গেছেন হাফেজ গিরিও ঘুমাই এই হুজুর ঘুমাইলে না মুসলমান সেই দেশকমগুলি কম ভালো করে বুঝতে হবে আমরা কোন স্তরে রসুল সাল্লামকে ভালোবাসি এবার কয়েকদিন আগে হুজুর আগে স্টেজ মধ্যে চেয়ার রাখতো একটা হেরার ওয়াজে বলে আল্লাহ নসে এর লাগে একটা চেয়ার সাজায় গুজায় রাখতো হুজুর আজকে দু এক বছর যাব স্টেজ এর রাখে দু আমি কইলাম হ এটা বুধ আপনারা বুঝেন নাই এই আল্লাহ নয় মাধ্যমে জানাই দিছে যে তোমরা যেটা রাখো তোমরা আয়ে বকর সিদ্দিক বই বকু চেয়ার রাখো একটা এর লাগে বুধ এখন দুইটা চেয়ার রাখে আমি এই কথা কইলাম পরে আপনি বুঝেন নাই ঠিক না এই জন্য বুধ হয় আকর সিদ্দিক কষ্ট না দিয়া হজরত উমর রে বুধ হয় হুজুরের সাথে লই আইয়ে এই উমরের লাগিয়ে চেয়ারটা রাখে হুজুর না কার জন্য রাখে আপনারা জানছেন কিছু ওই ফিসে যারা বলছেন হাই হাই এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আল্লাহ নবী হাজির নাজির তো নবী যদি এখানে হাজির থাকতো আমার মতো লোক এই স্টেজে দ্বারা এক কথা বলতাম পৃথিবীতে আছে আহ কি দিয়া বুঝাবো আপনাদের এখানে অনেকগুলো আমি একরাম বয়ন করবে আমি আবার রাস্তায় আসতে খুব যানজট মুজাহিরুল্ল মাদ্রাসার সভা ওরা বারবার ফোন করতেছে কি দিয়া বোঝাবো আমার নবী নবীলামকে যারা হাজির নাজির মনে করে বালা করে শোনো হাজির নাজিরের এই গুণ এই সিফত এই বৈশিষ্ট্য আল্লাহ কার আল্লাহ আর আমার নবী হেরা গুহার ভিতরে বসা দিও না আপনারা না গোমাইলে কথা বুঝতেছে গুহার ভিতরে উহি হা গুহার ভিতরে নাজিল করবা বাইর করিয়া কষ্ট দিও না সবা নাল্লা যুদ্ধে কথা কয়না দি আল্লাহ নক্রাইল উহিনিয়া মক্কাই রসুল মদিনাই জিব্রাহ উহিনিয়া মদিনাই ঠিক না বেঠি কোরআন হাদিস দিয়ে ভালো করে বুঝাইবেন আমার এতম নাই আমি সুজা বুদ্ধির মানুষ সুজাটা ভালো করে বুঝি বুঝি না ভালো করে বুঝছেন নবী যেখানে জিব্রাইল সেখানে কথা কয় নদিন হ্যাঁ মুসলমান নবী জিব্রাইল বদরে নবী উহুদে জিব্রাইল ওহুদে হুজরার ভিতরে উহিন হয়ে গেছে আল্লাহারে নবীরা উপরে সোয়ার হয়ে আছে জিব্রাহিল আমিন উরাতে উপরে নাজিল করার জন্য আগমন করেছেন আল্লাহরে নবী পতে মক্কার তাইফের জমিনে আহ মুসলমানের নবী যেখানে কুরআ সেখানে। নবী যেখানে উহি সেখানে আর বাংলাদেশের মিলাদের মৌলবীরা মদিনাত থেকে উঠাইয়াং এরা সিটা গাং আসে নবী যেখানে খানে জিব্রাইল আর তুমি উম্ম হইয়া তুমি যেখানে নবী সেখানে গেছেন আল্লাহ থেকে নামাইবার অনুমতি সেখানে উহিন করো নবী যেখানে কোরআন সেখানে নবী যেখানে উহি সেখানে নবী যেখানে জিব্রাইল সেখানে আর তোমরা যেখানে এটা কি আমি আল্লাহ নিষেধ করছে রাসুলের লড়াইতে আর তুমি মুসলমান নবী করিম সাল্লামকে নবীর মর্যাদা অনুযায়ী মর্যাদা দিতে হবে ওনার আসন অনুযায়ী তাকে মর্যাদা দেওয়া লাগবে ঠিক আজকে যারা সুন্নি সুন্নি দাবি করো সত্যি তাদের খাওয়া পড়া, উঠা বসা নুরানি মকত থেকে শুরু করে জামিয়া পর্যন্ত সব জায়গায় নবীর সুন্নত আছে আসেনা সুন্নত না আমাদের বুজুর গানের দিন ছিল খাতি সুন্নি খাতি শুননি কথা কয়না দেবা হরি বাবা এলম কালাম নাই কোন আমল নাই সুরে ফাঁতে হাবালা করে না এই যে দেখেন সফান একবারে ক্লিন শিব হিডারে লাগাইছে বিশ্ব আসে রহমতুল্লাহিআ খালিফা হাফিজ জি হুজুর আমারও পীর হাফিজি হুজুর রহমতুল্লাহ হাকিমুল উম্মত আশ-শাফিি তনবী রহমাতুল্লাহি আলাইহির খলিফা হাকিমুল উম্মত আশ-শাফিি তনবী রহমাতুল্লাহি আলাইহি হাজী আমদদুল্লাহ মাহাদরে মক্কির খলিফা ঠিক হযরত মাওলানা আহমদ সফি মদ্দা যিল্লাহুল আলিwidehatdari madrasa principal kutub-e alam husain rahmat madanir kholifa kutub-e alam husain ahmad madani rahmatullahih alai rashid ahmad ganggir kholifa rashid ahmad ganggir rahmatullahih alai haji amdadullah আমার বর্তমান শেখ যিনি আমাকে খেলাফত দিয়েছেন আমার বর্তমান শেখ প্রফেসর শেখ আরেফ বিল্লাহ মিজানুর রহমান সাহেব মিজানুর রহমান সাহেবের পীর হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহির দবীর দবীর হযরতের পীর হযরত হাকিমুল উম্মত আশ-শাফিঈ তনবী রহমাতুল্লাহি আলাইহী আশ-শাফিঈ তনবী রহমাতুল্লাহি আলাইহীর পীর হাজী এমদাদুল্লাহ মহাজির মক্কী রহমাতুল্লাহি আলাইহি সিলসিলার মিল নাই স্বপ্নে ভাইয়া ভিড়ে গেছে মক্কা নগরীতে বসবাস করে ওনার দাঁত একটাও নাই পাঁচ উজু করার সময় যাই মের উর ভেদা দিয়া গোসায় মুখ জানাই হুজুর দাঁতের উপরে দাঁত করেন দাঁত নাই এই জন্য কি নবীরে ক কারে কই সুন্নি জুমার নামাজ না হুতাইলে ববাইরিয়া আসরের দিনাইলে ববাইরিয়া আপনারে গোয়েন্দা বাহিনী লোকজন তালাশ করতেছে আপনার পুলিশের তালাশ করতেছে সবাই এর দর্শে যে মতো ধরতে পারলে অবস্থা খারাপ আপনি কি করলে দিদা আপনি প্রকাশ এখানে চলে আসছেন হাসিয়া দিছে হাসিয়া দিয়া করি হইতে পারে লোক ঝন্ডার দিয়ে কহ্ন দেয় বড় কলসি দিয়া প্রাণীর উজান উঠাইতে পারবে না বড় ডেগ দিয়া বাঁধ নামাইতে উঠাইতে পারবে না उछा ने मध्य जख उठानामा कर सबारे उठते हो भे। तीन तला चार पा जा बेटी रेस्टे ठीक, ना भे ठीक। সপ্তাহ সপ্তাহ সম্ভব অবস্থায় আমাদের সকলি হুজুর বলেন শামসুলক ফরিদপুরি বলেন আপনাদের চট্টগ্রামের যত বুজুর্গ পৃথিবীতে আগমন করেছেন সব বুজুর্গরে যখন মায়ের ফেটেছিল কষ্ট আপনি আত্মগোপন করে থাকলে কি অসুবিধা হিজরত করে মদিনায় মক্কাবাসী যখন ওয়ারেন্ট জারি করে রাসুল কয়দিন গুহার ভিতরে পলাইয়াছিলেন কয়দিন আল্লাহরে নবী তিন দিন তিন রাত্র গুহার ভিতরে ছিলেন আমি আমরা দেশ ও সুরের বৌরে সুন্নি কয় আপনাদের দেশে কিটা হ্যাঁ মুসলমান খাটি সুন্নি এক নম্বরের সুন্নি সত্যিকার নবির আশেখ তাদের দলের সাথে সম্পর্ক রাখবেন সিরাতে মুস্তাকিম পাবেন হাসতে হাসতে নবীর সাথে জান্নাতে যাবেন আখরানা আসসালাম রহমতুল্লাহ ক্যাসেটটি প্রযোজনাও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ একারে সকল প্রকার ইসলামী সিডি বিশিড়ি অডিও ভিডিও পাইকার আল আরব এন্টারপ্রাইজ ছেচল্লিশ মাদ্রাসা মার্কেট আট চট্টগ্রাম ফোন নম্বর শূন্য